ইন্টারনেট গভর্নেন্স এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট গভর্নেন্স উন্নয়নের টাইমলাইন পরিচিতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেটের প্রথম বিকাশ প্রায় দুইশ বছর আগে শুরু হয় এক হাজার সালে টেলিগ্রাফের জন্মের মাধ্যমে শতাব্দী পেরিয়ে দ্রুত অগ্রগতির পথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট গভর্নেন্সের উন্নয়নের কিছু বিজ্ঞুজাল উপস্থাপনা আমাদের অনেক ঘটনা বিতর্ক এবং ফলাফলের মধ্য দিয়ে নিয়ে যায় যা আজকের পরিচিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্টারনেট এবং ডিজিটাল নীতিকে গড়ে তুলেছে আমরা আপনাকে দ্য ডিজিটাল ওয়াচের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে আরও আপডেট পেতে পর্যবেক্ষণ কেন্দ্র এবং চল্লিশ প্লাস ডিজিটাল নীতি বিষয়গুলি অন্বেষণ করার আমন্ত্রণ জানাই এটি জেনেভা ইন্টারনেট প্ল্যাটফর্মের একটি উদ্যোগ যা সুইস কনফেডারেশন এবং জেনেভা প্রজাতন্ত্র ও ক্যান্টন দ্বারা সমর্থিত জিআইপি পরিচালিত হয় ডিপ্লো ফাউন্ডেশন কর্তৃক